আবু সঈদ খুদ্ি রদিল্লাহতাল হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা আমার সাহাবিগণকে গালমন্দ করো না তোমাদের কেউ যদি অহুধ পর্বত পরিমাণ সোনা আল্লাহ রাস্তায় ব্যয় করো তবুও তাদের এক মুদ বা অর্ধ মুদ এর সমপরিমাণ সহাব হবে না জারির আবদুল্লাহ ইবনু দাউদ আবু মুয়াবিয়াহ ও মোহাজির রহমাতুল্লা আলাহী আমা রহমতুল্লা আলাহী হতে হাদিস বর্ণনায় সুবা রহমাতুল্লা আল্লাহ এর অনুসরণ করেছেন